শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রেয়্বৈতগারা ধর শিবাস গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাজ প্রবেশ গৌর অব্দিমা হয়ে গেল আজ কে হচ্ছে জগন্নাথ মিশ্র এ মহোৎসব আজকে মহোৎসব মহাপ্রভু কৃপায় প্রতদিন মহোৎসব হেবল আনন্দ খন্ড মহাপ্রভুর শিক্ষায়জ্জ দরকানা দরক সেটা ভক্তিতে বদ্ধ হম তো মহাপ্রভু অবতারে সা গৌরা অবতা আমরা চৈতন্য অবথা বলি প্রকৃত প্রকৃ এনে হচ্ছেন অবথারি মনে সকল অবতারে মূল উচ্চ শ্রীকৃষ্ণ থেকেই অভিন্ন তো সকল অবতা কৃষ্ণ থেকে অভিন্ন তবু পার্থক্য আছে চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে কিন্তু অত না চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ কিভাবে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য ভগবান কৃষ্ণ পূর্ণ হন যদি অপূর্ণ হতো তো ভগবান হবতে পারতে না আজকাল অনেক কৃত্রিম অবতা জগৎকেই দূষণ করে কিন্তু তার শব্দ অপূর্ণ তাদের এই লচাতে থ পূর্ণ থূর্খ পূর্ণ বোকি পূর্ণ থার পূর্ণ কিচু নাই তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ওম পূর্ণ আধহ পূর্ণমিদম পূর্ণা পূর্ণ উদাস পূর্ণ পূর্ণমূর্ণ এশিষ্যত এস পূর্ণ পরিপূর্ণ তার মধ্যে কোনো অভাব নেই এবং ভগবানের সকল অবতারেরও কোনো অভাব নেই তবু তার ভগবানের সকল ঐশ্বর্য এবং বৈশিষ্ট্য প্রদর্শন করেন না ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ থেকে আরো মধুর আছে সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের বৈশিষ্ট্য নারায়ণ হচ্ছেন ভগবান চতুর্ভুজ এবং কৃষ্ণ হচ্ছেন মুরলীধা দ্বিভুজ তো নারায়ণে কিছু আছে যা কৃষ্ণের নাই, আর দুই ভুজ যদি চান তো চার হাজার ছয় লক্ষ ছোটি কোটি ভূজ ধারণ করতে পারে এবং ধারণ করেন কিন্তু যাতে মধুরস মধুরসে পোষণ হবে সেই জন্য নরতনু তাহার স্বরূপ তিনি এই সাধারণ মানুষের মত শুধুমাত্র দ্বিভুজ দারি মুরলিধা শ্যামসুন্দর রূপে এবং শ্যামসুন্দরম অচিঞ্চ গুণস্বরূপম আমাদের মধ্যে এই উপস্থিত হন আমাদের মধ্যে মনে পাঁচ হাজার বৎসরের আগে শ্রীকৃষ্ণ এই ধন্য ভারত ভূমিতে অবতা করেছেন তিনি হচ্ছেন অবতারে অবতারী তো কৃষ্ণের দ্বিভুজ তিনি নারায়ণে মতন এতো আসার্য প্রকাশ করেন না কিন্তু চৈতন্য মহাপ্রভুর বিচারে মধুর্য ভগবত ভগবান মানে স্ব শক্তিমান ঠিক হতে বলছে সব শক্তিমান আল্লাহবা কি আর্থ হে আপ সব শক্তিমান লেকিন আপ আমি বোল সকতে কুকি আপ ব্যক্তি নই হই রূপ নই হ্যা এক বিচারধারা আছে যে সর্বশক্তিমান কোন ব্যক্তি হচ্ছেন না কি করে সম্ভব হয় আমরা বুঝতে পারি না এবং পুজোর জন্য আমরা বেশি প্রয়াস করব না আমাদের কৃষ্ণ আছেন পরম পুরুষ ত্রিভুজ মুরলিদা শ্যামসুন্দর তো चैतन्य महाप्रभुर माधुरक्ष कि चैतन्य महाप्रभुर प्रेम विचार एवं प्रेम विचारे ভগবান সর্বশক্তিমান এই বিচারকে পেশি গুরুত্ব দেওয়া হয় না তো ভগবান শ্রীকৃষ্ণের চার বিশেষ লক্ষণ আছে যা নারায়ণ এবং সব অবতা রাম নৃসিংহ বরাহা খরমা ইত্যাদি তাদের মধ্যে নেই একটা আছে বিনু মাধুরী তো নারায়ণে শঙ্কর চক্র গদা আছে কিন্তু বংশী নাই তো হম কৃষ্ণের আছে এবং কৃষ্ণের রূপ মাধুরী আছে তা রূপ এত সুন্দর আছে যে ভগবান নারায়ণ ও আকৃষ্ট হন সেই রূপ দেখে এবং ভগবান কৃষ্ণ স্বয়াম আকৃষ্ট হন নিজের রূপ দেখে সকালে নিজের রূপে আকৃষ্ট হয় আমরা আয়নের সামনে ড্রাই ও কত সুন্দর আমি বা চু চু বা কিন্তু কৃষ্ণে প্রকৃত সৌন্দর্য আছে আমাদের সুন্দর কি আছে এই শরীরে কি আছে এটা চামরা থকের ব্যাগ শুধু এর মধ্যে হার রক্ত মলমূত্র সেগুলো কি সুন্দর আছে ভৌতিক সৌন্দর্য মানুষ শ্রীকৃষ্ণ যাং শ্যামসুন্দরমি গুণস্বরূপ তা শরীরে সচিদান সচিদানন্দ পূর্ণ দিব্য শরীর কৃষ্ণ তো কৃষ্ণ রূপ सुंदर आई अनेक अनदिकाल थे भौतिक जगते खुब कष्ट करपश्चर कर प्राणायमे अभ्यास कर तरह चरम लक्ष्य हगवान श्रीकृष्ण চর তলে একবার দার্শন কর তবু পায় না এবং বৈকুণ্ঠেও সেই শ্যামচুন্দ অতীব সুন্দর রূপ দার্শন হয় না শুধুমাত্র ব্রজ ধামে সেই জামাই শ্যামসুন্দর গোবিন্দ গোপীনাথ রূপ প্রকট হয় তো কৃষ্ণে প্রেম মাধুর্য আছে মানে তাদের ভক্তরা তাদের ভক্তদের প্রেম এতেও আছে যে সেটা বর্ণনা করা যায় না গৌপীরা ব্রজগোপীরা সৃষ্টিকর্তা ব্রহ্মাজি তা তিরস্ক করে যে আমাদের ঠিক মতো চোখ দিল না কারণ কখনো কখনো বন্ধ হয়ে যায় কি বলে ওই কি বলে কলক কলক তো এইয়া আদা সেকেন্ডে আমরা কৃষ্ণের দর্শন পাই না তো সৃষ্টিকার নিজের কাজ জানে না যে ভগবান কৃষ্ণা তাদের দৃষ্টি গোচরে থেকে আধা সেকেন্ডে গোলক করে আধা সেখান্ডে যদি তাদের কৃষ্ণ দর্শন হয় তার মনে করে তার মনে করে যে বারো বৎসর মত কালে আমি ভগবান কৃষ্ণ ভগবান মনে করে না আমাদের শ্যামসুন্দর দেখতে পাতাম না সেটা মধ্যে থাকা থেকে खरा ते विचारे कृष्ण बैशिष्य आये नहीं लीला माधुरी श्रीकृष्ण लीला एतो की बले? <laughs> कौन शब्द कौन शब्द प्रजुक्त आ লীলা বর্ণন ঘর হম শ্যাম বর্ণ তার বর্ণ সম্বন্ধ আমি বলছি না এখন লীলা লীলা সম্বন্ধে তার লীলা অচিন্ত অচিন্ত রূপ অচিন্ত প্রেম অচিন্ত লীলা অচিন্ত বংশী ধনে এই সকল শ্রীকৃষ্ণ বৈশিষ্ট্য আছে তো এইভাবে এইভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ অতিপূর্ণ পরিপূর্ণ সকপ্রকারে পূর্ণ তবু তিনি নিজেকে মনে করেন অপূর্ণ যদি শ্রীমাতিরাধিকা সংগতি পান্না তো এই কথা প্রচার করা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশেষ অবদান যদি না হয়তো তবে কি হয়তো চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন আমাদের কি হতো আমরা এই সম্বন্ধে আমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি না কত খারাপ হতো আমরা কেমন ধরিতাম তো এইভাবে শ্রী বাসু ঘোষ চৈতন্য মহাপ্রভুর এক মুখ্য পশ চৈতন্য মহাপ্রভু গুণ গান করেন যে ঙ্গ মহাপ্রভু হচ্ছেন প্রেম প্রদায় শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রেম মূর্তি ব্রজ প্রেম সেটা প্রেম এই জড় জগতে ওই ভাব যা প্রেম নামে চলে sheta প্রেম নাই সেটা প্রেমে বিকৃত শুধু আসম হচ্ছে ব্রজ প্রেম সেই প্রেম বৈকুণ্ঠেও পাওয়া যায় না সেই প্রেম যায় না দ্বারকায় পাওয়া যায় না মাথুরায়ও পাওয়া যায় না সেই প্রেম শুধুমাত্র ব্রজধামে পাওয়া যায় রাধা পদাঙ্কিত ধাম যার নাম বৃন্দাবন তো বৃন্দাবনে রাধা আছে রাধা কৃষ্ণ তো আসল কৃষ্ণ হচ্ছেন রাধা কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন পরম সত্য পরিপূর্ণ ভগবান তার মধ্যে এখনো অভাব নেই তিনি হচ্ছেন আত্মারাম তে আতত থেকে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট হন তবু তিনি মনে করেন যে যতক্ষণ পর্যন্ত আমার রাধা সংগতি হয় না তখন পর্যন্ত আমার কিছুই না ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য অসংখ্য সেবক আছেন জড় জগতে বেশি না কিন্তু সকল বৈকুণ্ঠ জগৎ তার মধ্যে সকলে শ্রীকৃষ্ণ সেবা করেন শ্রীকৃষ্ণ সেবা করেন ব্রজবাসীরা মাথুরাবাসীরা দ্বারকবাসীরা এবং নারায়ণ যে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন তার সেবা করেন বৈখন্ড বাসী রামচন্দ্র ভগবান এ সেবা করেন আযোধ্যা বাসীরা তো ভগবান কৃষ্ণের অসংখ্য সেবক আছেন এবং সকালে যারা শুদ্ধ ভক্তরা যারা অপ্রাকৃতিক জগতে নিবাস করেন সকলে প্রস্তুত আছেন সব কিছু শ্রীকৃষ্ণের সন্তুষ্টি করার জন্য সবকিছু করতে কৃষ্ণের সেবকে অভাব নেই এবং সেবকদের অভাব নেই তবু শ্রীকৃষ্ণ মনে করেন যে রাধা বিনা আমি কিছুই নয় কারণ রাধা প্রেম ওর সকল ভক্তদের প্রেম থেকে। আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি কিচ্ছু চৈতন্য মহাপ্রভুর কৃপায় এবং এর জন্য চিনি আসবে এইসব অচিন্ত কথা আছে চৈতন্য মহাপ্রভুর দর্শন আছে অচিন্ত ভেদ অচিন্ত ভেদ ভেদ তত্ত্ব যে সব কিছু এই দৃষ্টিতে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন অনদৃষ্টিতে ভিন্ন জীব কৃষ্ণের থেকে ভিন্ন এবং অভিন্ন কিভাবে সম্ভব হয় এইসব অচিন্ত অচিন্ত বিচার তো যে মহাপ্রভু যদি হয়তো। যদি হইতো যদি মহাপ্রবু তো কি হতো সেটা আমরা এর সম্বন্ধে আমরা চিন্তা করতে চাই না এইসব অচিন্ত কথা কি হতো সারা জগৎ দুগ্ময় জগৎ আছে তো আমাদের সুখ উদ্বোধন হয় চৈতন্য মহাপ্রভুর কৃপায় সেটা আমরা যদি না পেতাম বাসু ঘোষ সকল শুদ্ধ বলছেন। তো বৈশাধ্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমাদের কি হতো তো নরক চিরকাল নরক বাস থেকে আরো খারাপ হত মহাপ্রভুর আবতা নেই করেন তো যদি গড় না হয়ে এই গড় এত বড় হচ্ছেন এত স্তুতি করা কেন কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ নহ আজকে বিশেষ করে আমরা মহাপ্রভুর জগন্নাথ নন্দনে রূপে আরাধনা করে আজকে হচ্ছে জগন্নাথ মিশ্র মহোৎসব তো আজকে আমরা শিশু রূপী, গৌরাঙ্গ মহাপ্রভুর শরণ এবং আরাধনা করে তো বড় হয়ে চৈতন্য মহাপ্রভু যে অবিকারী ভগবান কিন্তু অনন্দ দেওয়ার জন্য তিনি শিশুরূপে প্রকট হন তো সেই গৌরাঙ্গামা হা প্রভুর বিশেষ অবদান আছে যে ও রাধার মহিমা যা ব্রহ্মা শিব সব মহান মহান দেবতা থেকে উম অকল্পনীয় যা বৈকুণ্ঠবাসী দে কোনো জ্ঞান নাই এ সম্বন্ধে সেই রাধা মহিমা আমাদের আমরা যারা কলি হত্যজন কামক্র লো ইত্যাদি পড়ায়ণ তো আমাদের মহাপ্রভু তো রাধার মহিমা শীতে কি রাধা মহিমা হচ্ছে যে তার প্রেম হচ্ছে সর্বোৎকৃষ্ট রাধা প্রেমের সাথে কোনো তুলনা করা সম্ভব নেই সেই রাধা প্রেম কার জন্য কৃষ্ণের জন্য সেজন্য তার নাম হচ্ছে রাধা রাধা মনে যে কৃষ্ণ আর করে সর্বশ্রেষ্ঠ ভাবে তো কার শক্তি আছে ए राधा प्रेम प्रीति महिमा जगत मध्य प्रचार करक्ति ज्यादा तुम राधा प्रेम बुझते कार अदिकार রাধা চারা আর কেউ রাধা প্রেম বুঝতে পারে না কৃষ্ণ ও বুঝতে পারে না সেই জন্য তিনি রূপে আসলেন সেই রাধা প্রেম আর সাধন করার জন্য শ্রীকৃষ্ণ পরিপূর্ণ আছেন তবু নিজেকে অপূর্ণ মনে করেন এইভাবে যদি রাধা সংগতি না পান অনেক ভাবে রাধার সংগতি ফেলেও শ্রী কৃষ্ণ মনে করেন যে ও রাধা তার সুখ আমার সঙ্গতি করে থেকে আমার সুখ তার অর্থাৎ রাধার সঙ্গতি করে থেকে বড় আমি আনন্দ পাই রাধা সঙ্গে এবং রাধা আনন্দ পায়। आमार संगे। राधार सुख सुख थे बड़ो ठीक ना भान भक्त बुख अनुभव कर श्रीकृष्ण इच्छा छेम सुख असाधन करूपे ভগবান রূপে তার জন্য সেটা সম্ভব না সেজন্য শ্রীকৃষ্ণ রাধা প্রেম অনুভব করার জন্য সেই সুখ অসাধন করার জন্য রাধা ভাবি দূতি সুবলিতম নমী কৃষ্ণ তো রাধা ভাব গ্রহণ করে শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন শ্রীকৃষ্ণ কিন্তু এই রূপে গো রূপে তার ভাবনা হচ্ছে যে আমি ভক্ত আমি কৃষ্ণ সেবক কারণ রাধা ভাব গ্রহণ করেন এবং রাধা এবং কৃষ্ণ যখন উন্মিলিত হন তখন যেহেতু রাধার ভাব কৃষ্ণের থেকে অনেক বেশি আছে সেজন্য কৃষ্ণের স্বাভাবিক শ্যাম বর্ণ আচ্ছাদিত হয় এবং তার গোর বর্ণ প্রকট হয় তো রাধার মহিমা কত বড় আছে যে সর্বশ্রেষ্ঠ ভগবান নিজেকে অপূর্ণ মনে করে রাধার তুলনে সে জন্য শ্রীকৃষ্ণ এই রূপ গ্রহণ করে নিজে অর্থাৎ কৃষ্ণ মাধুরী অসাধন করে জন্য তোর সংক্ষেপে আমি বলছি আমার ক্ষমতা নাই এইসব কথা বলতে তার আসল ভক্তরা তারা জন্ম জন্মান্তরে দীর্ঘ ভাবে রাধা মহিমা বর্ণন করতে পারে আমি শুধু যা আমি শুনেছি আমার গুরুজন থেকে সে আমি আবার বলছি কিছু বুঝতে পারে না কিন্তু আশা করি যে আমাদের কৃপায় আমি যদি বলি তাহলে কৃপায় আমি কিছু কিছু পারবে এবং আপনারা বুঝতে পারবেন আপনাদের অধিকা আমার থেকে অনেক বেশি আছে তো কিছু বুঝতে পেরে আমি আমাকে আশীর্বাদ দেন যাতে আমি একদিনে কিছু বুঝতে পারব খুবই কথা এইসব তো রাধার মহিমা শ্রী বাসু ঘোষ আরো কিছু বর্ণনা করেন মধুর বৃন্দ মাধুরী প্রবেশ চাতুর সব যে বৃন্দাবনে মধুর খুঞ্জে মধুর বিপিনে প্রবেশ কর সেই হচ্ছে লোকেরা নিজেকেই চতুর মনে করে যদি তারা বেশি টাকা পয়সা সংগ্রহ করতে পারে না নিজেকেই লৌকিক হিসাবে বড় বানাতে পারে কিন্তু চৈতন্য মহাপ্রভুর পিছা আছে যে আমি যদি ব্রাজবাসীদের চরণ রজে একটা কন হতে পারতাম তাহলে নিজেকে তো ব্রজবাস সেই জন্যে মহাপ্রভু বলছেন ব্রজবাস পিপিলিকা রূপে না বৃক্ষরূপে সেটা অনেক অনেক ভালো চাতুর ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠ বাস করা থাকে কারণ বৃন্দাবন হচ্ছে মাধুর্য ধাম তো ভগবান নারায়ণ বৈকুণ্ঠনাথ তিনি মধুর কিন্তু श्रीकृष्ण ब्रजधाम प्रचुर तो बैकुठ माधुर्य अजधाम जहा हरे कृष्ण क्या बोलो ना कि ब्रजधाम ই মাধুর্য যা হয় তো সেই মাধুর্য ব্রজ ধামে ঐ সমস্ত ধামে ধুর্য যা এক মাহান মধর মধুর মতো তো ব্রজ ধামে প্রত্যেক ধুলের खेर मध्य बिंदु माधुर्य जाता सम्पूर्ण बैकुंठ माधुर्य साग थे अनेक बस तो कार शक्ति आई सब प्रचार कर चैतन्य महाप्रभु चार आरके क्यों বড় যুবতে ভাবের ভকতি শকতি হইত গাও গাও পুনা গৌরাঙ্গের গুণা তো আমরা এখানে এসছিলাম গৌপূর্ণিমা মহোৎসব উদযাপন করার তো নতুন বর্ষে আমরা প্রবেশ করছি তো আমাদের কি কর্তব্য আছে গাও গাও ফোনার গৌরাঙ্গের গুণ বার বা চৈতন্য মহাপ্রভু কাকে আমরা করবো সকলকে ভক্তরা মহাপ্রভুর গুণ কীর্তন শুনে অতি প্রসন্ন হয় এবং অভক্ত হবে গড় গুণ কীর্তন শুনবে তো মহাপ্রভুর ইচ্ছা আছে আমরা সকালে জানি পৃথিবীতে আছে যত নাগর আদিগ্রাম সবত্র প্রচ হইবে আমার নাম যে তার নাম কীর্তন হবে সারা পৃথিবীতে আপনাদের ভাগ্য আছে যে আপনারা গড় ভূমিতে চৈতন্য মহাপ্রভুর দেশে জন্ম গ্রহণ করেছে এবং লোকেরা যারা বেঙ্গালে আছে তাদের এক বিশেষ গুণ আছে আপনারা জানেন যে কিছু দোষ হতে পারে অনেকে কিন্তু এই বড় গুণ আছে যে সকালে কম্পকে চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছে বেঙ্গলের বাইরে এবং বিশেষ করে ভারতের বাইরে রথ মহাপ্রভুর নাম পর্যন্ত শুনিনি একবার তো এই দেশে অনেকে বিশ্বাসও আছে চৈতন্য চরণে তো আপনারা সবাই যারা মায়াপ থেকে বাইরে যাবে আপনারা কত লোকজন বাইরে থেকে এসেছেন এখানে কিছু ভক্ত আছে কিছু ভক্ত আছে মায়াপ ব্রাহ্মচারীরা তো আপনাদের ও ব্রাহ্মাচার্য আপনাদের কর্তব্য আছে লোকেরা যারা বাইরে থেকে আসে তাদের গোড় কথক যাতে লোকেরা প্রসন্ন হবে প্রশ্ন হচ্ছে কি অনেক প্রশ্ন পশ্চিম মেদিনীপুরে নাকি মমতা আসবে আগামী বা তা আমরা প্রচার করি যে গড় মামাতা বেশি আমরা গড় মমতা চাই অন মমতা বিরুদ্ধে আমাদের কিছু না কিন্তু আমরা বিশেষ করে গৌড় মমতায় বিশ্বাস করে তো সকলে এই প্রচার করুন যে এই এই পার্টি আসবে অনব পার্টি আসবে কোন বিশেষ কল্যাণ হবে না আমরা মহাপ্রভুর পার্টি চাই আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমরা মুখ্যমন্ত্রী চাই গৌর লোকেরা চলবে না চলবে না গৌরাঙ্গ জিন্দাবাদ জিন্দাবাদ তো এইভাবে এই ওই বেঙ্গালী লোকেরা যদি গড় কেতন না করে এই সব চলবে না চলবে না ঐরকম কীর্তন করে তাদের সংস্কৃতি আছে রাস্তায় রাস্তায় কেতন করে যদি গড় কেতন না করে ওই রকম রাজনৈতিক কীর্তন করে তো আপনারা শিখে দেন তো ওইসব চলবে না চলবে এই না চলবে না মহাপ্রভু হরি কৃষ্ণ মহামন্ত্র কেতন সেটা চলবে সেটা দরকার আছে চলবে না চলবে না বলে থেকে আপনাদের কোনো কিছু হবে না হরি কৃষ্ণ কহ এই প্রচার করো গাও গাও পুনা গোড়াঙ্গের কড়াল করে অমন মনে রাজনীতি করে না। কৃষ্ণ নীতি করো বৈষ্ণব এই ভবে সাগরে এই মনে দয়াল না দেখে এই ভবে সাগরে ওইসব নেতরা বলে যে আমাকে বোধ দাও তোমার জন্য আমি অনেক কিছু করব কিন্তু তারা কত কিছু করতে পারে মহাপ্রভু যা আমাদের দেন সেটা অপূর্ব অতুল মহাপ্রভু আমাদের প্রেম ধন দেন গোল কে ওরা প্রেম ধন হরিনাম সংকীর্তন সেটা মহাপ্রভুর অবদান বাচ্চাদের জন্য কিছু ইনজেকশন দেওয়ায় ঠিক আছে না হয়তো ঠিক হবে আমরা জানি না অনেকে ইনজেকশন থেকে তা কল্যাণ অকল্যাণ হয় ক্ষতি হয় কিন্তু আমরা জানি যে মহাপ্রভুর ইঞ্জেকশন দিয়ে সকলে কল্যাণ হবে তো কৃষ্ণ প্রেম ইঞ্জেকশন দেয় মহাপ্রভুর পকে নই তো আমাদের কি হবে আমাদের শুধু বিলাপ হবে যে আমি গৌরাঙ্গ বলিয়া না গলিয়া কেমনই ওই ধরে মধ্যে আমি কি জন্য বাঁচছি আমি গৌর নাম বলি না বাসুর হিয়া ফাষণের হ্যাঁ আমাদের যদি চৈতন্যব প্রতি আসক্তি হয় না তাহলে আমাদের হৃদয় ফাষনের মত পশু পক্ষী জুড়ে ফাসনা বিদে শনি যার ও তো লোকেরা যাদের হৃদয় ফাষণের মতো আছে তাদের কাছে গিয়ে গোড় কত কহ সেভাবে তাদের ফাষণের মতো হৃদয় দ্রবীভূত হবে এবং তারা আমাদের সাথে শ্রীকৃষ্ণ চৈচন্দ্র প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈতগ আদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ Krishna, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে Hare. রাম Rama, রাম রাম রাম হরে হরে কীর্তন করবেন এবং মহাপ্রভু খুশি হবেন Hare Krishna. হরে কৃষ্ণ কারো প্রশ্ন আছে দাবি আছে আপতি আছে মন্তব্য আছে পেছনে এক বুক টেবল রাখা হয় যার মধ্যে আমার কিছু প্রশ্ন আছে যারা চলে যাচ্ছেন এক মিনিট শুনুন বুক টেবল আছে যার মধ্যে আমার কিছু নিজলিখিত বয় আছে এবং ও সিডিও পাওয়া যায় দুই সিডি পাওয়া যায় যার মধ্যে আমার বাংলা প্রবচন আছে আ, কি কথা আপনার আপনাদের দাবি খ্রিস্টভক্তি প্রদান করুন ঠিক আছে দেবহ কিন্তু প্রথমে নিজেই গ্রহণ করতে হবে হরে কৃষ্ণ জয় শচি নন্দন হরি হরে কৃষ্ণ